আলী ইবনু হুসাইন রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লামের স্ত্রী সফিয়া রদিল্লাহ তাল্লাহা তাকে জানিয়েছেন যে তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসেন তখন তিনি রমজানের শেষ দশকে মসজিদে এতেকাফ অবস্থায় ছিলেন অতপর যখন তিনি ফিরে যাবার জন্য উঠে দাঁড়ান তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামও তার সঙ্গে উঠে দাঁড়ালেন যখন তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের অপর স্ত্রী উম্মু সাল্লামাহ হ্রদলাহ তাল্লাহা এর দরজার নিকটবর্তী মসজিদের দরজার নিকট পৌঁছলেন তখন দুজন আনসার তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তাদের উদ্দেশ্যে বললেন একটু থামো এ মহিলা আমার স্ত্রী তারা বলল সুভান আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের এরকম বলাটা তাদের নিকট কষ্টদায়ক মনে হলো। তখন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম বললেন শয়তান মানুষের রক্ত রক্তকণিকার মতো সর্বত্র বিচরণ করে हमें आशंका करा जानी से तुम्हारे मने को सन्देह जाग्रत कर दे